পঞ্চম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার চোদ্দই জ্যৈষ্ঠ কৃষ্ণাপঞ্চমী সাতাশে মে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা নটা হইবে ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন বিদ্বেষভাব ভালো নয় সাক্ত, বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে সেটা ভালো নয় পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড় পদ্মলোচন বেশ বলেছিল আমি জানি না আমার সঙ্গে শিবেরও আলাপ নাই ব্রহ্মারও আলাপ নাই সকলের হাস্য ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় তবে নিষ্ঠা থাকা ভালো নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যাভিচারিণী ভক্তি যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে ব্যভিচারিণী ভক্তি যেমন পাঁচ ডেলে গাছ গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘুমটা দিলে আর বললে ইনি আবার কে এর সঙ্গে আলাপ করে আমরা কি দিচারিনি হব স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি দেবর ভাসুরকে খাওয়ায় পা ধোয়ার জল দেয় কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে ঠাকুর গঙ্গাসনান করিয়া কালীঘরে গিয়াছেন সঙ্গে মাস্টার ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্যে ফুল দিতেছেন মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন বলিতেছেন মা বিপদ না গো বিপদ না শুনি দেহ ধারণ করলেই দুঃখ বিপদ তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ না শুনি এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়া আছেন এখনও ভাবা বেশ রহিয়াছে কাছে রাখাল মাস্টার নকুর বৈষ্ণব প্রভৃতি নকুর বৈষ্ণবকে ঠাকুর আঠাশ উনত্রিশ বৎসর ধরিয়া জানেন যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামা পুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন পেনিটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুরবাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন নকুর ভক্ত বৈষ্ণব মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন নকুর মাস্টারের প্রতিবেশী ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন সেই পুরাতন বাড়ি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন ঠাকুর ভাবাবেশে গান গাইতেছেন প্রথম গান সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী তুমি আপন সুখে আপনি নাচমা আপনি দতি সদানন্দময়ী কালী অধিভূতা সনাতনী শূন্য রূপা ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন তুই মুন্ডমালা কোথায় পেলি সদানন্দময়ী কালি সবে মাত্র তুমি মা আমরা তোমার তন্তে চলি যেমন করাও তেমনি যেমন বলাওতেমনি বলি নির্গুনে কমলা কান্ত দিয়ে বলে মালি সর্বনাশী ধরে ধর্ম ধর্ম দুটো খেলি সদানন্দময়ী কালি মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী দ্বিতীয় গান আমার মা তি তারা তুমি ত্রিগুণ ধারা পরাত্পরা আমি জানি মা ও দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হরা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা तुम अकुले त्राण करतृाशिविर मनहरा तुम जले तुम स्थले तुम्हें आदमूले गोमाघटे अक्षपुटे सकार आकारा तृत्य गान गोले माले माल रे छे, गोल झेड़े माल बेचे नाओ चतुर्थ मन चले जा আর কাজ নাই তারার ও তালুকেরে পঞ্চম পড়িয়ে ভব সাগরে ডোবে মা তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী ষষ্ঠ মায়ে পয়ে দুটো দুঃখের কথা কই কারু হাতির উপর ছই কারু চিঁড়ের উপর খাসা দই শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয় আনন্দ চাই যাদের অন্না ভাব তারা দুদিন বরং উপোস করতে পারে আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা দুঃখের কথা ভালো নয় বৈষ্ণবচরণ বলত কেবল পাপ পাপ এসব কি আনন্দ কর ঠাকুর আহার একটু বিশ্রাম করিতে না করিতে মনোহর সাই গোস্বামী আসিয়া উপস্থিত গোস্বামী পূর্বরা কীর্তন গান করিতেছেন একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবা বিষ্ট প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন করতলে হাত চিন্তিত গোড়া আজ কেন চিন্তিত বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত গোস্বামী আবার গান গাইতেছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায় কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় রায় এমন কেন বা গো গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা আছে। গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন কীর্তনিয়া যখন গাইতেছেন শীতল তছু অঙ্গ তনু পরশে অমনি অবশ অঙ্গ মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে কেদার দৃষ্টে ঠাকুর সুরে বলিতেছেন প্রাণনাথ হৃদয় বল্লভ তোরা কৃষ্ণ এনে দে তো কাজ বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের চিরদাসী হব গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন তিনি করজোড়ে বলিতেছেন আমায় বিষয়বুদ্ধি ঘুচিয়ে দিন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন সাধু বাসা পাকড়লিয়া তুমি এত বড় রসিক তোমার ভিতর থেকে মিষ্ট রস বের বেরুচ্ছে গোস্বামী প্রভু আমি চিনির বলদ চিনির আস্বাদন করতে কই পেলাম আবার কীর্তন চলিতে লাগিল কীর্তনিয়া শ্রীমতির দশা বর্ণনা করিতেছেন কোকিল কুলকূর্বতী কলনাদম কোকিলের কলনাত শুনে শ্রীমতীর বজ্রধ্বনী বলে মনে হচ্ছে তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না রেখো দেহ তমালের ডালে গোস্বামী রাধাস্বামীর মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন